Assalamu alaikum wa rahmatullahi wa ta'ala wa lalakum. Inna alhamdulillah, na'maduhu wa nasta'ayinuhu wa nasta'afiru wa nasta'afiru wa nukmirin hii wa tawattul alayka. Wa na'ozu billahi min shuroori anfusina wa আমাদেরকে সালাতুল জুমা আদায় করার পরে বিষয় আমরা তাগুত নিয়ে আলোচনা করছিলাম বড় বড় তাগুদ কি সে বিষয়গুলো আলোচনা হচ্ছিল বলা হয়েছিল তাগুত বলা হয় আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করা হয় আনুগত্য করা হয় যাদের দেওয়া আইন আইনকানুন মানা হয় এবং তাতে এরা নিজেরাও সন্তুষ্ট এরা হচ্ছে তাগুত। বড় বড় তাগুদদের কিনে আলোচনা হচ্ছিল আজকের যে তাগুত নিয়ে আলোচনা হবে তা হচ্ছে গণক জ্যোতিষী যাদুকর